ব্যাকরণ শিখব আরবিতে তিন ধরনের শব্দ রয়েছে এসম ফেল এবং হার্ফ ইসম মানে নাউন বা বিশেষ পদ যেমন কিতাব মাক্কা এর মধ্যে প্রনাউন বা সর্বনামও রয়েছে এবং আরো আছে বিশেষণ যেমন মুসলিম ম ফিয়ায়েল হলো ক্রিয়া বা ভার্ব যা আমাদেরকে কোনো কাজ সম্পর্কে বলে হার্ফ এমন কিছু বর্ণ যা ক্রিয়াপদ ও বিশেষ যুক্ত করে যেমন থেকে উপরে ইত্যাদি। এখন বিশেষ পদ বা নাউনের কিছু চিহ্ন নিয়ে কথা বলি কিতাব উন মানে একটি বই শেষে উন দ্বারা বুঝায় একটি নাউন বা বিশেষ পদ তবে আপনি যদি শেষের উন উচ্চারণ না করে শুধু বলেন কিতাব তাও ঠিক আছে যার অর্থ একটি বই যদি নির্দিষ্ট কোন কিছু বুঝাতে চাই তাহলে শুরুতে ইল যোগ করতে হবে ইল মানে টি যা দ্বারা নির্দিষ্টতা বোঝানো হয় আরবিতে সাকিনা যুক্ত বর্ণ দিয়ে কোন শব্দ শুরু হয় না তাই এর সামনে একটা অস্থায়ী হামজা যোগ করা হয় বলা হয় আল যখন আল সামনে বসে তখন শেষে উন হবে না এভাবে বলা যাবে না আল কিতাব বা একটি বইটি শুরুতে যে একটি শব্দ রয়েছে সেটা বাদ দিতে হবে তাহলে বলতে হবে আল কিতাবু যার অর্থ বইটি যদি বলতে চাই এবং বইটি তাহলে ওয়াল কিতাব আগেই বলেছি শুরুর হামজা অস্থায়ী তাই এর আগে যদি কিছু আসে তাহলে এটা বাদ দেয়া হয় ওয়া থাকলে বলি না ওয়া আল বরং বলি ওয়াল তাহলে দাঁড়ায় ওয়াল কিতাব যার অর্থ এবং বইটি একইভাবে যদি মুসলিমুন শব্দের সাথে আল যোগ করি তাহলে হয় আল মুসলিমু আপনি কি আমাকে আলসহ নাউন বা বিশেষ্য পদগুলো বলতে পারবেন মুসলিমুন শেষের চিহ্ন দিয়ে বিশেষ পদ বা নাউনের অবস্থা বোঝা যায় যেমন কিতাবান এবং এটা কি সাবজেক্ট বা উদ্দেশ্য হিসাবে কর্ম হিসাবে নাকি প্রিপোজিশন বা অব্যয় পদের সাথে আছে এটা নিয়ে বিস্তারিত পরে বলবো। তাহলে আল দিয়ে আমাকে বিশেষ পদগুলো বলুন দেখি মুসলিমান আল মুসলিমা তাহলে আল দিয়ে আমাকে বিশেষ পদগুলো বলুন দেখি মুসলিমিন আল আল মুসলিম তাহলে নাউন বা বিশেষ পদ চেনার উপায় হল এ শুরুতে ইল থাকবে যেমন আল কিতাব অথবা শেষ হবে আন উন ইন দিয়ে যেমন কিতাবুন কিতাবান কিতাবিন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালামাইকুম বরহমুল